আবদুল্লাহ রাজিয়াল তালাহ আরও বর্ণনা করেন নাবী সাল্লাহ আল সাল্লাম রুও আয়েছার নিকট রাস্তার ডান দিকে রাস্তা সংলগ্ন প্রশস্ত সমতল ভূমিতে একটি বিরাট গাছের নিচে অবস্থান করতেন অতপর তিনি রুও আয়ছার ঘরের দু মাইল দূরে ঢিলার পাশ দিয়ে রওনা হতেন বর্তমানে গাছটির উপরের অংশ ভেঙে গিয়ে মাঝখানে ঝুঁকে গেছে গাছের কাণ্ড এখনো দাঁড়িয়ে আছে আর তার আশেপাশে অনেকগুলো বালির স্তূপ বিস্তৃত রয়েছে